أعوذ بالله من بسم الله قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين إن الحمد لله নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফা ইন্নাহায়রা আল-হাদীসি وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم والقصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মোহানুবানুবহান আমরারে সাপ্তাহিক ঈদর দিন সালাতুল জুম্মা আদায় করার লক্ষ্যে তার গৌর মিলিত ওর তফিক দান করছেন সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি সর্বশেষ নবী নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর রাহমত এবং করুণাবিত সাহাবায় কেরাম তাবেইন তাবে তাবেইন আইম্মাই মুস্তাহিদিন শহামদ পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্তভাবে আজকে খুদ্ খুদ্বার মধ্যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা ইল্লা সুবহান্লা প্রথম বিষয় লাগিয়া যে রসুল সাল্লি ইসলামের অনুসরণ বিষয়ে এবং দ্বিতীয় বিষয়টাই লোকিয়া সালাত সংক্রান্ত নামাজ সংক্রান্ত কিছু বিষয় ইনশাআল্লাহ তালা সম্মানিত উপস্থিতি আল্লা সুবহানাউ তাহালায় পৃথিবীতে বসবাসর লাগিয়া মানুষকে সৃষ্টি করছেন আর মানুষে পথের দিশা দিবার লাগিয়া মানুষে যে আদম আলাইসাল্লামের যে জান্নাত রাখা হয়েছিল সেই জান্নাতটাকে যখন আদম আলাইসাল্লামের দুনিয়াত ফাটানো হয়েছিল দুনিয়াদ ফাটাইয়া কিছু গাইডলাইন দেওয়া হয়েছে কিছু নিয়ম নীতি হইয়া দেওয়া হয়েছে এই নিয়ম নীতিটা ফলো করলে মানুষ আবার ফিরিয়া তার আগর জান্নাতও যাইতে পারব এই কোন ফটো সরলে মানুষ জান্নাত রাস্তায় যেতে পারব জান্নাতও যাইতে পারবো আবার কোন ফোটটা আল্লাহ সুবহানা তালা আর একটা সৃষ্টি লেগিয়া শৈতান আল্লা সুবাহান্লাহ কইন যে তার পদাঙ্ক অনুসরণ না মানুষ শৈতানের ফটো যদি চলে তাহলে জাহান্নামুজাইবো আর যদি আল্লাহর ফতে চলে তাহলে মানুষ জান্নতে যাইব জান্ন দেখাইবার লাগে এবং জাহান্নামর ফদ থেকে সতর্ক করবার লাগে আল্লাহ সুবাহায় যুগে যুগে তাদেরকে প্রেরণ করছেন রসুলগণ্ডে প্রেরণ করছেন সর্বশেষ এবং চূড়ান্ত রসুলের লাগে মহাম্মদ রসুল্লাহ সাল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম মনসুখ হয়ে গেছে রোহিত হয়ে গেছে আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামে অনুসরণ না করিয়া কোন ব্যক্তির জানাতে যাওয়ার সুযোগ নাই আজকের ইহুদিরা আজকের খ্রিস্টানরা তারা দাবি করে যে তারা মুসা আলাপ আজকে মোহাম্মদ রুসুল্লাহিসের আগমনের মধ্যে দিয়া মুসা আলাহিসাল্লামে অনুসরণ করিয়া জান্নাই ইসা আলাহিসাল্লামে অনুসরণ করিয়া জান্নায় আজকের প্রত্যলিকরা যারা মূর্তি পূজা করে তারা কারণ ধর্ম পৃথিবীতে কোন ধর্ম কোন দিন সব দিনে বাতিল একমাত্র দিনীত সর্বশেষ এবং চূড়ান্ত রসুল্লা যে দিন মুক্তি পাওয়া যায় কোন নবী কোন রসুল অনুসরণ করিয়া মুক্তি পাওয়া যাইত না কোন ধর্মের অনুসরণ করিয়া মুক্তি পাওয়া যাইত না আল্লাহ সুবাহ ইসলাম আল্লাহ মনোনীত দিন এগি ইসলাম সেটা কবল করা হইতে মিনাল খাহী সে আখেরাত ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হইব তাহলে আমরা সুস্পষ্ট হইল যে আমরা দিন আল ইসলাম অনুষ্ঠান করতে হইব আমরা এটা জানি যে আমরা ছুটেবেলাতে গিয়ে জানি যে মানুষ খবর গেলে তিনটা প্রশ্ন করে রইব এর মাঝে একটা হইলি তোমার রব খে দুই নম্বর প্রশ্ন হইল গিয়া তোমার দিন কিতা আর তিন নম্বর হইল গিয়া মোহাম্মদ রসুল্লাহ ইসলাম দেখাইব এই যে ব্যক্তিরে ফাটা নিয়েছিল তার সম্পর্কে তুমি কিতা জানো মানে তোমার নবী খে এই তিনটা প্রশ্ন করা তাহলে দিন আপনি খবর দুনিয়াত যদি ইসলামের দিন হিসাবে গ্রহণ করেন তাহলে আপনি খবর গেলে জবাব দিতে পারবা আপনি আমি দুনিয়ার যদি ইসলামের ফলো না করি বাপদাদার রীতিনীতিতে ফলো করি সমাজের রীতিনীতিতে ফলো করি আমরা পূর্বপুরুষে কিতাব হয়েছে এটার ফলো করি এইটার অনুসরণ করিয়া এইটারে মানিয়া চলিয়া যদি এই বাপদাদার অনুসরণ সমাজের অনুসরণ পিতা মাতার অনুসরণ যদি কোরআনার যাকে সাংঘর্ষিক হয় কোরআনের লোকের যদি টক্কর লাগিয়ে যায় হাদিসের লোকের যদি টক্কর লাগিয়ে যায় তাহলে আপনি আমার কোরআন এবং হাদিসে আক্রিয়া ধরতেইব যদি কোরআন হাদিসে যদি আমরা আক্রিয়া ধরতাম না পারি এই ক্ষেত্রে যদি আমরা সমাজের রীতিনীতিতে না নাসারতাম পারি বাপদাদার রীতিনীতি রে না সারতাম পারি কোরআন হাদিসের লোকের যেটা সাংঘর্ষিক লাগে সেটা যদি না পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা কল্যাণ লাভ করতাম পারতাম নাই আমরা কল্যাণ ফারিতে ইস্তামক আছে যেতেইবো আর ইসলামে হইতে যদি রাখো তাহলে তুমি নাই একটা আল্লাহর কিতাব কোরআন আর লোক মোহাম্মদ রুসালিস্লামর সুন্না কোরআন এবং সুন্নারে অনুসরণ করবার লাগিয়া মহাম্মদ রসল্লাহ ইসলামে যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন কোরআন এবং সন্ন্যারে সব থেকে বালা করে যারা মানছেন তারা ওই লোক সাহাবাহিক আমরা দিয়ে এই উম্মার শ্রেষ্ঠ মানুষই লাগে তারা তারা লহান করি আমরা কোরআন এবং সন্ন্যারে অনুশীলন করতে হইব সম্মানিত উপস্থিতি আমরা প্রায় সময় ওয়াজ মাহফিল গেলে আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলে আমরা শুনছি যে মোহাম্মদুরসুল্লাহলাম অনুমোদন হল তেত্তির বাঘবা একগু খালা রসুল সাল্লু আলাইসালাম প্রশ্ন করা হয়েছে মা না লাই হি আহাবি আমি এবং আমার সাহাবিরা যে ফটের রুফে আসি যে তরিকারুফে আসি যেভাবে জিকির করিহার যেভাবে নামাজ পড়িয়ার যেভাবে হজ করি আর যেভাবে দূরত ফরিয়ার এইভাবে রসুলের তরিকা সাহাবাহিক রমের তরিকার উফে যারা থাকবো তারাও ওই লগিয়া সেই একগুড়ো হইব যারা জানাতে হইব আজকে আমরা বিভক্ত সমাজেও বিভিন্নভাবে বিভক্ত ফের গোল টুপি কেউ লাম্বা টুপি কেউ বাটটি পাঞ্জাবি কেউ লাম্বা পাঞ্জাবি কেউ ওই লগিয়া সবুজ ফাগড়ি কেউ সাদা ফাঁকড়ি কেউ লাল ফাঁকড়ি আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি এই অবস্থা থেকে উত্তরণ খাটটা ঠিক সবাই নিজেরটা দাবি করা ঠিক দেখা যায় আমার থেকে লম্বা দাঁড়িয়ে আপনি যদি আপনার কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হইব বা জ্ঞান থাকতে হইব আপনি আপনার গেলাম অনেক মানুষ আছে যে অশিক্ষিত কিচ্ছু লেখা বলা জানা। না কিন্তু আপনি যদি আপনার ছেলে পড়িয়ে আইসেন ইউনিভার্সিটি বা কিছু দানা দিবা এখন জ্বালা দিবার লাগিয়ে দানটা জ্বালা হইব আর কোনটা জ্বালা হইত না হোক অশিক্ষিত বেটার কথা যেতেই বেটা অশিক্ষিত হইতে পারে কিন্তু বিচারার ইলাইনে এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে যে দান হাতে নিলে বুঝতে পারবো যে ইটা খেং দিব দি দিত এটা সুসা আছে কি নাই কেউ দায় তার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আমি যদি অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কি ধরব সুসারে নিয়মিত রাখি দিব। এমন দান দিব ঐগুতে গিয়ে সব দিন থেকে আলিয়ে না ঠিক অনুরূপ ভাবে আপনি আমি ইসলামর কারণ দানও দেখতে গেলে সুসারও দেখতে গেলে কিন্তু একটা হানির মাত বাসি আর একটা ডুবে একটা থেকে সাউল বাড়ায় একটা থেকে বাড়ায় না দেখলে সে সাধারণ মানুষ দেখলে দুকাত ফড়িয়ে দেব কিন্তু যার অভিজ্ঞতা আছে সে দেখলে দোকাত ফড়তো না সে বাঁচতে ইসলাম সম্পর্কে যদি আমরা জানতে হয় ইসলাম সম্পর্কে আমরা মানতে হয় তাহলে ইসলাম কি তাতে হইবি জানা যদি না থাকে তাহলে আপনি আমি থাকা ফুড়বো পাঞ্জাবি দিকে আমরা মাথনিয়া ধোকাত ফুড়িয়ে দিবো তাহলে এই ধোখাটা কি বাঁচতে হইলে রসুল ইসলামে যেহেতু কইছেন আমার মত হইব আপনি আমি সচেতন হওয়া দরকার যে আমি কি ওই এক দলের মাঝে আমি কি মাঝে যে সুসংবাদ তারা কারণ দুনিয়াতে আমরা আসল ঠিকানা নাই দুনিয়া আমরা আসল বসবাসের জায়গা নাই এই দুনিয়া থেকে আমরা এক একসময় বিদায় নিতে হইব দুনিয়া থেকে বিদায় নিলে আমরা জাহার নাম আমরা নামাজ হারিয়ার আমরা রোজা রাখিয়ার আমরা হজ হরিয়ার আমরা জাকাত দিয়ার আমরা জিকির করি আর আমরা বিবাহ করিয়ার আমরা ইসলাম রে মানার চেষ্টা করি আর কে দেয় যে জান্নাত জাহান নাম থেকে বাঁচিয়া জান্নাত রাখিবার লাগিয়া এখন যদি এই যেখানে যদি আমরা দুকা হাই নাই এইখানে যদি আমরা কোনো সময় বিচ্ছুতই যাই এই সময় এইখানে যদি আমরা কোনো সময় রাস্তা আড়াই লাই তাহলে আপনি আর কোনোদিন রাস্তার ফেরত ফাইতে নাই কারণ দুনিয়াতে একটা ভুল করলে আপনার ছেলে বা যে সে যদি সুষা পান তে আপনি জানার পরে আপনি বালা আলী নিয়া বান দিতে যদি আপনার আলি নাও হয় তারপরে আরো আসতে কি বালা আলী লইয়া আপনি খেত করতে পারবা কিন্তু আপনি আমি যদি আমল করি আর আমলটা যদি সঠিক না হয় আর হাসেরও গেলে টিকছে না তখন এটা আর দুনিয়াতে সম্ভব নয় এটা সংশোধন করাও সম্ভব যেটা সংশোধন করা সম্ভব যেটারে পরিবর্তন করা সম্ভব যেটারে ঠিক করা যায় না তাহলে এই ক্ষেত্রে সতর্ক আরো বেশি হইতেই অধিক সতর্কতা আমাদেরকে কি করতে হইব সতর্ক থাকতে হইব সমিত উপস্থিতি তা আমরা যখন জান্নাতের হতে চলতাম সাইয়ার আমরা নামাজ পড়িয়ার অত কষ্ট করিয়া খাম খাস তার অনেক মানুষের খামখাস করার আলি রুয়ার তারপরে তার সংসার তলে খরচ করের আড্ডা ইয়ার কিদের আমরা আড্ডাও দিলাম না খামও বন্ধ করিয়াই এলাম মসজিদে নামাজ পড়বার লাগে আমরা এই যে সময়টা আল্লাহর আস্তে বিয়ে করাতে এলাম ইনো আইয়ালে যদি দুঃখা খাইলাই ইনো আইয়ালে যদি বিভ্রান্ত হই যাই ইনো আইয়ালে আমরা ফত আড়াইলাই তাহলে আমরা এমন ক্ষতিগ্রস্ত হইলাম যে খাসারাত দুনিয়া লাখেরা আমরা দুনিয়াও আড়াইলাম আখেরাতে আড়াইলাম দুনিয়ার খাম খাজ এটা সপ্তাহ ফালাইয়ইলাম আইয়াইনও সময় বেয়া করলাম আর আখেরাতে আড়াইলাম যে খাম করলাম এই খামটা করার পরে এই খামটা আল্লাহর গ্রহণযোগ্য হইছে না একটা গাঁত গাঁত খরবা লাগিয়া উঠানোর মাজে একটা গাঁত খরবা লাগিয়া কইলা কইলা দুই হাত দুইয়াত একটা গাঁত খরবার লাগিয়া খামলা আনছেন হয়তো এলাকার বালা মাটির খামলা আনছেন আনিয়া কইছেন যে তুমি দুই হাত দুই হাত একটা গাঁত আপনি আপনি খুশি হওয়ার কথা কিন্তু আপনি খুশি হইতা নাই সে খুশি হইতে নাই সে আপনার সাইডাত গাঁত দরকার নাই আপনার দরকারের লোক দুই হাত গাঁত বেটার খান করছে বেটার গাম বেশি দাঁড়াইছে বেটায় হয়তো চিন্তা করছে যে বেশি করে কাম করলে মালিক খুশি হইবা কিন্তু আপনি খুশি নাই এখানে খুশি নাই যে আমি কইসি নি তোমার কাম করতাই আমিও কইছি তোমার অতকান দরকার তোমার কইসি না তুই না ফকির কোত্তায় আমিও কইসি আমার তোমারও দুইয়াত যদি পয়সা আপনি দিয়া ঠিক করে দিয়ে যাও বিচার আশেপাশে মানুষের যদি হয় দেখো আমি খাম বেশি করছি আমার মেহনত বেশি গেছে তারপরে আমি বেশি টাকা দাবি করি না আমি ফুড়াই আপনি দিতা নাই দিত না পয়সা দিতাম আমার মতো করতাম না তোমার মন মতো কাম করতে তুমি তোমার মন মতো কাম করছো তুমি আমার খাম ঠিক করে দিয়ে যাও তাহলে বুঝা গেল খাম বেশি খরল না খাম মালিকর খতামত করতে হইব দুনিয়ার ব্যাপারে আমরা জেলা বুঝি যে খামটা মালিকর কথা মতো হইতে হইব আখেরাতের বিষয়টাও বলা আপনি যেকোনো আমল হরণ এই আমল আপনারা আমার মালিক রব্বুল আল আমিন সাত আসমানের উপরে আরস আছে আরসের উপরে যেন অবস্থান রব্বুল আরস এল আজিম টাইন জেলা কইছে নইব আপনার আমার আমল হইতেই হাম্মদ রসুল্লাহ ইসলামের অনুসরণে হইব আর বামফা দিয়া গল্প আপনার রবর কথা মতো হইস না রসুলের অনুসরণে হয়েছে না এর দ্বারা আপনি স্বভাব পাইতানাই আপনার হামানি হয়েছে কিন্তু একটা হামানির মাঝে স্বভাব আছে একটা হামানি মাঝে স্বভাব নাই আপনার নামাজ ভরতে আইয়া জুম্মার দিন গতকালকে জোরে নামাজ আইলামত কষ্ট করিয়া ফরিলেই নামাজ হইব তাহলে বুঝা গেল রবর কথা মতো খাম হইলে তখন গ্রহণযোগ্য হইব আপনি বেশি করলে বেশি সব পাইবা এলা কিছু নাই নিয়ম করতে দুনিয়ার ব্যাপারে আপনি খুব বলা বুঝেন সব খাজ নিয়ম মতো করার চেষ্টা করেন আপনার বিবি যদি তরকারি রাঁধে গিয়ে লবণ যদি এক চামচের জায়গা তিন চামচ দিলেন নষ্ট তাহলে আমি বেশি দিছি বেশি দিলে তো মজা হওয়ার কথা নষ্ট হয়ে গেছে কারণ প্রত্যেকটা খাজ দুনিয়ার খাজ যেটা করা লাগে দুনিয়ার লেগে আখেরাতর নমুনা আখের হাতের খাজটাও আপনার আমার করতে হইব জুয়ারের নাম চার হইব ফরজ আবার মাগরিবসময় তিন ডাকাত ভরতে হইব যেভাবে আমার নামাজ পড়তে দেখাম্মদুরসুল্লাহিস আল্লাহ সুবাহ সুরা মোহাম্মদ তেত্রিশ নম্বর আহ মানুষ নির্দেশনা ফলো করো আতি রসুলোর নির্দেশনা ফলো করো রসুলের আনুগত্য করো তুপ তিল আমার তোমাদের আমল টা নষ্ট করিও না আপনার আমল যত সুন্দর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব আহ তুমি আখেরাতের ক্ষতিটা কি আমরা হেফাজত করো আল্লাহ সম্মানিত উপস্থিতি আর একটা উদাহরণ দে আমি চেষ্টা করিয়া রাখেন ধরে সহজভাবে বুঝাই পারলাগিয়া অনেক সময় আমরা সমাজও কিছু মানুষের উদাহরণ লগিয়া। যে অত জিন্দি থেকে হরিয়াই আর বা তুই কেউ ভুলনি বাপদাদায় এটা কিতা ভুলনি তে অত আলেমুলাম হলা এটা কিতা ভুলনি কেউ বাপদাদার দলিল দে কেউ সমাজের দলিল দে কেউ পূর্বপুরুষের দলিল দে কেউ আলেমুলাম দলিল দে এই দলিল উপস্থাপনা করিয়া চেষ্টা করে যে তার যেটাত আছে আমরা এগুলা সমস্যার দুনিয়াবি ব্যবহারে পড়ি কদিন আগে আপনি এলাকায় জরিফাই আমি আমার বাপে ক্ষেত করছে না এখন আমি ক্ষেত করিয়া জরিফোর সময় দেখা গেল আমার এই জায়গাটুকা আমার লাগাবাড়ির সাগজত দেখা যায় গ্রামের মানুষ তোমার সাথে রেকর্ড তুমি তো এখানে সারি দিতেইবো টান জায়গায় এখানে আমার ফককে টিকাই রাখতাম কারণ দলিল রেকর্ড দেখা গেছে আমার বিরুদ্ধে গেছে গিয়া কিন্তু আপনি দখল দিয়ে খাইত কিন্তু এক সময় না এক সময় জায়গাটা তার যাইব কারণ তার দলিল মালিক আর আমরা দখলে মালিক বিচারও গেলে দলিল টিকবো না দখল তাহলে আপনি তখন বেশিরভাগ দোহাই সমাজের দুহাই দিয়া টিকা দিত নাই বাগদাদার দোহাই দিয়ে টিকা দিত নাই কোনটা কোটো আদালতে গেলে আদালতে রেকর্ড ছাপ্পান্ন রেকর্ডরিফ হতে মিলাইয়া দেখব মিলাইয়া যদি রেকর্ড দেখে যার আছে তার নামে দিব। আপনি অনেক পয়সা খরচ করবা কিন্তু না শেষ পর্যন্ত কারণ দখল আপনার কিন্তু দলিল তার আখের বিষয়টা হলা আপনি যে কোনো আমল সরক্ষা যে কোনো সাজ খরক্কা এই সাজটা দখল দিয়ে না এটা দলিল দিয়ে চলতে আর আপনি আমি যখন দলিল দি আর বাফদাতার দলিল সমাজের দলিল বেশিরভাগ দলের দলিল আলেমুলা মের দলিল অথমানি বুচিন্নানি দলিল এটা সবই লোক দখল টিকাইবার লাগিয়া এটা আমার দখল টিকাইবার লাগিয়া যে দলিল কথা হয় সে ফুরানার কথা ফুরানা জিনিস আর যে দখল মাতের হেউলগিয়া তার নিজের মাসুল দিয়ে তার সম্মানিত উপস্থিতি আপনারে আমারে ওই যে ওই যে সামনে জমি আছে জমিন খেত করা হয়েছে অনেক বছর থেকে জরিফ হইছে না মাফা হইছে না আইলে আইলেদিক সেদিক গেছে গিয়া আইল এদিক ওদিক যাইতে পারে কিন্তু দলিল তো তার জায়গা আছে রেকর্ড তো তার জায়গা আছে ইসলামর রেকর্ড এলো কিতা কোরআন ইসলাম রেকর্ড কিতা রসুদ সাল্লাহাম ইসলাম আমল করতে গিয়ে আমরা এদিক সেদিক ঢুকিয়েছে এখন আপনার আমার উচিত আমরা কিতা করতাম ভৌ জাগা ফিরিয়া যাইতাম চোদ্দশো বছর আগে আমি যদি আপনার সকাল বুঝছি ওলা আপনার থেকে তার মুখে লাগে আমার দিকে ডাকবার লাগিয়া আমরা বাড়াইছি আল্লাহ সুহানিমান তার চেয়ে উত্তম সার কথা মানুষের আল্লাহর দিকে আহ্বান করে আমরা দাওয়াত হইলে আল্লাহর দিকে কোনো দলের দিকে না কোন ব্যক্তির দিকে না কোন তরিকার দিকে না কোন মাঝাহর দিকে না আমরা আল্লাহর দিকে রসুনর দিকে আল্লাহ সুবাহ আল্লাহরে বয় করো বয় খর আল্লাহ খান বয় করো ওন মুসলিম মুসলমান না আল্লাহ সুবাহিম আত্মসমর্পণের কাছে আত্মসমর্পণ সব থেকে বলা যারা বুঝছেন তারল করিয়া তার মৃত্যুবরণ করো কারণ সম্মানিত এখন প্রশ্ন আইতে পারে যে আমরা অনেক আত্মীয় জন অনেক মহামী হল তারা তো ওলা করিয়া গেছেন যে তারার অবস্থা কি তৈব এটা একটা প্রশ্ন পারে বুঝলাম এখন কোর ঠিকটা বুঝলাম আমার রেকর্ড ওলা হইছে বুঝতাম আমার কিতা আছে কিন্তু আমরা একবার শেষের দিকে আল্লা সুফহানো অনুবাদ আছে দেখবো অন অনুবাদ আছে আল্লাহ সুহানা ইন আহ আয় আল্লাহ না জানিয়া করলে তোমার বুলে করলে তুমি তো আমরা ক্ষমা করে দিও আল্লাহ তো এই আর আল্লাহ নাজানিয়া করলে তোমার বুলে করলে মাফ করে দিবা যদি আমার দাদারে তুলিয়া কয় যে তুমি জাগাই কেন খাইছিলে কেন খাইলেখানে তাই আমি জানতাম না আমি তো দেখছি আগে থেকে খাই রাখাই আমার বাপে জিগার করেন এই জায়গাতে খাই তুমি অন্যায় করছো খাইলে অন্যায় করছে কারণ আমি তো জানতাম না আমি মনে করছি আমার জমিন এর দেখা মনে করছে এখান আমার করছে না আজকে যখন দাবি করলে তাহলে আমি এটা সাই দিলাম এটা লগিয়া কালভুজ সালিম এটাই লগিয়া প্রশান্ত আত্মার প্রশান্ত আত্মা যারের তাদের লক্ষণ যে বুল যখন আমি বুল করছি আর যাদের অন্তর আছে তারা কইব না ইতে হলা কোনোভাবে আনবার লাগিয়া তাহলে হিসাবে জানার সেটা গ্রহণ করার তফিক দান করি আপনি বুঝুক কাউ বুঝার লাগে সুযোগ আছে আপনি কি আর জাগাজের সম্পত্তিতে বেড়া লাগলে যেস্তম রেকর্ড আপনার আমার গর্ব আছে কোরআন আর হাদিসের কিতাব গুলা আগে আরবি আসল তারপরে ফার্সি তারপরে উর্দু আসলে আলহামদুল্লা হয়ে গেছে আপনি বাংলা ভাষায় কেউ দেয় মাদ্রাহাত খালি ফোড়বা লাগে মাদ্রাহাত উর্দু ফোড়া যায় ফার্সি ফোড়া যায় উর্দু আরবি ফোড়া যায় যাতে সাধারণ মানুষ এটাতে উপকৃত হইতে পারে আল্লাহ সুবান যারা এই ইসলামী ফাউন্ডেশন বা যেসব তাহলে আপনি এইগুলাতে গিয়ে আপনাকে নিজেরা করতে পারবা সংশোধন করতে পারবা কারণ আপনি এইট যদি তাহলে এইট এর মাঝে আছে মাদ্রাসার মাঝে আছে বিদায় বাসন রসুল সাল্লাহিস্লাম তোমাদের মধ্যে যাচ্ছি আকড়ে ধরে থাকবে কখনো আল্লাহ কোরআন কুরআন এবং কুরআন এবং হাদিস আমরা ফিরিয়ে দিতে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমরা এই রসুলের অনুসরণে হেদায়তর ফতে পরিচালিত আর তৌফিক গান খরকা তারপরে দুই একটা কথা নামাজ সংক্রান্ত আল্লাহ সুহানুবাহায় মাঝে খুঁজছেন আকিম নামাজ কায়েম করো নামাজ কিলা কায়ে কর্তা খতরাঘাত রকু কিলা কর্তা শেষদা কিলা কর্তা আল্লাহ সুবাহ এই সম্পর্কে বিস্তারিত করো মাঝে খুঁজছেন না আল্লাহ সুবান করিমন অন্যত্র লাগিয়ে রসুলের জীবনী তো আদর্শ রসুল্লাহ আল্লাহ অন্য জায়গা আতা রসুলের যেটা গ্রহণে গ্রহণ কর রসুলের যেটা নিচে থাকুল্লাহালামে কিতা কৈছেন যে মহাম্মুরসুল্লাহামে তাই কইসেন তাই না হইয়া যে সল্লুকামার ইতুমুন্লি নামাজ ফলো এইভাবে যেভাবে আমার নামাজ পড়তে দেখা তাহলে আমরা সালাদ আদায় করতেই নামাজ পড়তেই রসদাম রসুদি সাল্লামের নামাজ আর আমরা আমরা নিয়ত ফড়ি রসদিতা কর্তা নিয়ত ফর্তা আর আমরা নিয়ত ফড়ি আপনি আমি ওনাইসি জুম্মান নামাজ পড়তাম নতুন মসজিদে জুম্মান নামাজ ফড়বার লাগি নিয়ত ফড়সি না ফড়সি বাড়িতে কি নিয়ত খরিয়া বাড়াইছি যেন কে নামাজ পড়ব নিয়তই লেগে অন্তরের বিষয় আমার অন্তরের মাঝে আছে আপনি আমার নিয়ত আস তোমার এফ দশটা টাকা দিতাম এখানে মুখ দিয়ে কইসেন না আপনার অন্তরের মাঝে নিয়তের অন্তর আমরা হর থাকতে নয় তো লাই তাও আমরা নামাজের নিয়ত শিকছি রোজার নিয়ত শিকছি ওজুর নিয়ত কিন্তু ইগুলা সব পুরান হাতিস থেকে শিকছি না মসজিদের ইমাম সাহেব আর ছোটো ছোটো বই আছে ছোট পড়ছি এখন পর্যন্ত অনেক দিন থেকে আমরা তুকেইয়ার অনেক আলিমুলামাদের সাথে আমরা এই বিষয় নিয়ে আসছি যে নামাজের নিয়র যে ফোড়া লাগবে বাংলায় আরবি বা উর্দু বা যে কোনো ভাষায় ফোড়া লাগবো এটা কোনো রেকর্ড আসেনি দেখা নাই কোন সাহিদ নিয়ত করাছেন না আমরা দরকার নাই যদি নিয়ত করি তাহলে রসুলের অনুসরণে ঐত নাই আর রসুলের অনুসরণে যদি না হয় তাহলে এটা আল্লাহ গ্রহণযোগ্য কারণ আমরা দেশ দেখা নামাজে ফাঁকি খেলা হয় অথচ ওয়াজের মধ্যে নামাজে ফাঁক করে থাকলে মাঝখানে শেখান খেলা হয় কিন্তু শেখে আমরা জায়গাতে ইয়া খেলা হয় খানা খানা জনের লাগলে আমরা ইজ্জত জায়গা সম্মান জায়গা ফাওয়া ফাওয়া লাগানি বেঁধি ফাওয়া ফাওয়া লাগানি এমনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে আপনি আরবের টেলিভিশন চ্যানেল দেখুন এখন তো আর ইসলামর সম্পর্কে জানা সৌদি আরব কি তা জানতে পারবা প্রত্যেক নামাজের আগে দেখবা ইমামি কিছু একটা জিনিস হইন আকামত হওয়ার পরে তাই একটা কিছু কথা হইন স্তৌল সৌ সুফু ফাকুম ফাক অন্তরের ব্যা এগুলা আরবিতে আর আমরা মসজিদ থেকে বাড়ি দেওয়া বারিন্দা বই আমার লেগে যায় অথচ মসজিদে আইয়া কিতা আমরা সব এক লগে একই মমর নেতৃত্বে নামাজ পড়ছি মানে আমরা এই ঠেরিং দেওয়া হয়েছে নিয়ম শৃঙ্খলা আমরা নামাজও যখন খালাই মরেন অনুসরণ দোয়া খকা আর মোনাজাত হোকা দোয়া যদি বা মোনাজাত যদি ইমাম সাহেবের না করেন তাহলে ইমাম সাহেবের চাকরি বাইরে আর কোন নিয়ম আমরা দেখছি না যে আমরা দেখছি না এক দ্বিতীয়তিয়া যে নামাজ ভরে যে সুন্নতি দোয়া আছে একটা উঠি গেছে আপনি আমার মুখস্ত নয় আপনি আমি জানিনা এখন শিখুতে মুখস্থ করা নিজে কষ্ট করা লাগে যদি বার অন্যা এটা আমরা কছি বুঝা দিলাই ইমাম সাহের কাছে ইমাম সাহেব ইমাম সাহেব বুঝা লইসেন ইমাম সাহর কিছু ফাইদাও আছে কারণ দোয়া দূরত করলে আপনি মরা মানস লাগে দু সাহেব ইমাম সাহেব কিছু হাদি হুদিয়ে দিবা এটা ইমাম সাহেব ফাইদা থেকে লইলিছেন আর আমরাও ইমাম সাহেব আমরা নিজেরা দোয়া জানি না ইমাম সাহেব না করলে আমরা মনে করি যে হে কিতা করবো দোয়া না বুঝি না অথচ লেখা আছে নামাজ পড়ে তালিকার মাঝে আছে আপনি মুখস্ত করতেও রাজি নাই ফরতেও রাজি নাই আপনি আপনার বোঝা যা হুজুরে বই লাই তো বলা আমরা তো দোয়া করি আমরা দোয়া সরাই মা মরলে বাপ মরলেও আমরা অনেক না খুজুরে রাখি হুজুর আপনি দোয়া করেন যেন তিন দিন আর হাত মনে। সব কিনা যায় বুঝা গেল আপনার খেত ফরতে আসলে আপনি আর জন দিয়ে খেত ফরাইলা আপনার আসলে আর নামাজও ফোড়ানি যায় আমরা দেশ অন্যদিন আপনি আল্লাহ ফর মনে যে নামাজ কিলা আমরা দেশ অন্যরেদি ফোড়াই সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়টা আপনাদের হইতাম চাইছি ইবাদত গ্রহণযোগ্য ইত্যাদি আল্লাহ সুহানা হতে আল্লাহ কথা যে এইটা প্রব্য এটা যত সুন্দর অগনাখানে যত ভালো অগ্নাখানে রসুলের অনুসরণে যদি না হয় তাহলে গ্রহণযোগ্য হইতে নয় এবং আমরা এটাই আপনাদের বুঝাইতাম চাইছি যে নামাজের দুই একটা মাসালা সম্পর্কে আলোচনা করছি আলোচনা এটা বুঝাইলাম যে আমরা নামাজ রসুলের তরিকা ফর তৈবো রসুল্লাহ ইসলামের নিয়ত না নিয়ত খরা ফরস আর নিয়ত ফলাইলিয়া রসুলের তরিকা নাই ফরাগে অন্তরের বিষয় আর ফড়াটা মুখের বিষয় নিয়ত মুখের সাথে সম্পর্ক নাই অনারশাকের বিষয় হাতার সিজার বিষয়টা কইলাম নামাজ শেষে আপনি যখন ও শেষ করবা বার বার আপনি সুরা এখলাস ফোরতা সুরা ফালাক ফোরতা সুরা নাচ ফোরতা এইভাবে আরও কিছু তসবিকাল আছে এগুলো আপনি আমল করতাম প্রত্যেকে যার আমল করতা রসদ সাল্লু আলিয়া দীর্ঘ তেইশ বছর নবী আসলা তেরো বছর মক্কা ফাটাইছেন দশ বছর মদিনাথ হাটাইছেন মদিনাথ যখন তাই তাই মসজিদে নবীর ইমাম তাই নামাজ পড়াইতা তাই নামাজ বাড়ে সব রে সময় এক লোক সব রে না অন্য জায়গাতে আছে আপনি আত্মিল কোন জায়গাতে আসে সবেন্লা করছেন এই জন্য আজকে মক্কা মদিনাত আপনি নামাজ নামাজবাদে দোয়া হয় না মসজিদে নবী তয় না এলা দোয়া ইমাম নেতৃত্বে সবে মক্কা তয় না আজকে বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসা হাটা মাদ্রাসা হিন নামাজবাদে দেওয়া হয় না আজকে কাকরাইন মসজিদে নামাজবাদে দেওয়া হয় না আজকে তবলিকর যে তিন দিনর সিল্লা কিতা হয় ইস্তেমা হয় ইনও নামাজবাদে দেওয়া হয় না এইভাবে দেওয়া হয় না যে ইমামের দেওয়া করতা। কারণ এটা শূন্য তারা কোনো প্রমাণ পাওয়া যায় না প্রমাণ থাকলে আপনারা দিবা অসুবিধা নয় আমরা মানিয়ে নিবো কিন্তু প্রমাণ আপনার রেকর্ড টিক থাকতে হইব আপনার এসে ফোরসা জেলা জায়গা জমিনও ঠিক রাখেন বলা প্রত্যেকটা আপনি প্রমাণ দিতে হইব যে রসিলও করছেন আবাইকার করছেন তাহলে আপনি আমার কোনো আপত্তি নাই আমরা এই মসজিদে এটা চালু এই মসজিদে চালু করবো যেটা সুন্নত এই মসজিদে যদি সুন্নত বিরোধী কোনল হয় আপনারা ইয়ে দরব এবং সুন্নত যে করবো কারণ এই মসজিদ তাকবার উপরে প্রতিষ্ঠিত মসজিদ এই মসজিদ প্রতিষ্ঠিত মসজিদ আপনি কোরআন এবং প্রমাণ দিতে পারলে অবশ্যই হইব আল্লাহ আমরা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 ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবিইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবীন ওয়া জাআলনা মিনাল মুত্তাহিরীন রব্বানা লা তুজিলনা মান আইলে তুমি আমরা এই আওয়ারে কবল করো আমরা এই বসারে কবল করো আমরা এই সালাত্রিকা করো করো আমরা যারা মূরদে গান মারা গেছেন তারা তুমি জান্নাতির সচিব করো আমরা যারা জীবিত আছি তারা একটু আনসন্ন জীবনযাপন অর্থিক করো আমরা যারা অসুস্থ আছি তুমি সুস্থতা দান করো আমরা যারা ঋণগ্রস্ত আছি তুমি ঋণ মুক্ত করে আমরা যারা লেখাপড়ার আছি আমরা জ্ঞান আমরা মালব বরকত দান করো আমরা বরকত দান করো আমরা ইলম বরকর দান করো আমরা হায়ত বরকত দান করো আইলা আমরা একটু করো আর্দান